আনা সিবনু মালিক রদিল্লাহ তালানু হতে বর্ণিত নাবি সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন আল্লাহ রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়ে উত্তম